দুধ পাঠাবেন তাদেরকে বোঝানোর জন্য উনি কেন আসছেন মক্কা দখল করার জন্য আসেননি কোনো ক্ষতি করবেনা শুধু উমরা করবেন এই খবরের জন্য তিনি কোরআদের কাছে পাঠালেন খেরা শিখুন উম আল ই রাজু আল্লাহ আনহু ওনার উটে করে তিনি গেলেন মক্কায় নী করিম সালামের বক্তব্যটা সরাসরি মক্কার লিডারদেরকে পোস্টনের জন্য উনি যে উঁটে করে গিয়েছিলেন ওনার একটা ভালো উঠ ছিল উটটার নাম ছিল আলাব শাহ আলাপের অর্থ আরবিতে ফক্স শিয়াল উটের নাম রাখছেন শিয়াল এটা খুব ক্ষিপ্র গতিতে দ্রুত গতিতে যা এই সেন্সে আর কি মক্কায় পসলেন পৌঁছানোর পরে তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করলেন তো এদিকে কিছু তাদের মধ্যে আবার চরমপন্থী আছে তারা টের পড়লো মুসলমানদের একজন উঠ নিয়ে আসছে মক্কায় নিরাপত্তার সাথে তারা ওনাকে এটাক করে ওনার উটটাকে জবাই করে দিল এবং ওনাকে তারা কত করার জন্য উদ্যোগ নিচ্ছে ওনাকে খুন করে ফেলবে তো এরই মধ্যে ফমানা আহমুল আহাবিস যে কোরআষদের বাইরে কিছু তাদের আশেপাশে মক্কা যারা নন কোরআস গোত্রের লোকগুলো আছে এই বেচারা কিছুটা নিউট্রাল তারা এরকম ভাবে ওনাকে হত্যা করতে দিল না তারা ওনাকে পাহারা দিয়ে ওনাকে প্রোটেকশন দিলেন অতপর আহ উনি দেখলেন যে না কাফেরদের কাছে উনি কোন বক্তব্য পৌঁছাতেই পারবেন না তারা এমন যে কোনো কথা শুনতেই রাজি নয় তো নন কড়াইশ লোকেরা কোনো রকম ওনাকে মক্কা থেকে বের করে আবার হোদাই বিয়ার দিকে নিরাপত্তার সাথে পার করে দিল কাজেই এই মিশনটা ব্যর্থ হয়ে গেল তাদেরকে তিনি কথা বলতে পারলেন না রসুল চিন্তা করলেন এখন কি করা যায় অতবার তিনি মনে করলেন যে খুব কড়াইশের মধ্য থেকেই একজনকে বিশিষ্ট নাম করা কাউকে পাঠাতে হবে যার কথা তারা হয়তো একটু গুরুত্ব দিয়ে শুনতে পারে কিছু অখ্যাত বা আপনাকে মক্কা যেতে হবে এবং মক্কার লিডারদেরকে কথাগুলা পৌঁছাইতে হবে আমি কি চাই আমাদের লোকজন কি জন্য এসেছে তাদেরকে ভালো করে বোঝানো দরকার অমর রাজি আনু তিনি চিন্তা করলেন তিনি গেলে ওনার তো কিছু রোল আগে ছিল তিনি শঙ্কব করেই প্রকাশ্য নামাজ পড়েছেন এখন তারা পাইলে তো মানে কি ওনাকে তো ফিজিক্যালি অ্যাটাক করে দিবে শাস করে উনি বুঝতে পারলেন এটা তো নবী করিম সাল্লার সঙ্গে তিনি পরামর্শ দিলেন ইয়ারাসুল্লাহ তা আপনি বললে তো আমি যাব কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আলা সুযোগই দেবে না আর আপনি জানেন আমি আদি এমনি কাব এর অন্তর্ভুক্ত ওই কবির লোকগুলো তারা আমাকে কেউ প্রতিরক্ষার জন্য কবিলের পক্ষ থেকে কবিরা লোককে যে আত্মরক্ষা করে সেটাও তারা করবে না এটাও তাদের কাছ থেকে আমি যদি জানি আর কোথায় ভালো করেই জানে আমি ইসলামের ব্যাপারে কেমন শক্ত অবস্থানে ছিলাম তাদেরকে আমি কিভাবে চ্যালেঞ্জ করেছি এবং আমি কঠোরভাবে এগুলাকে নিয়েছি আমার মনে হচ্ছে তারা আমাকে কথা বলার সুযোগই দিবে না এই মিশন সাকসেসফুল হবে না আমার মনে হচ্ছে আমি আপনাকে পরামর্শ দিই আরেকজন যার গায়ে তারা সহজে হাত দিবে না ওইদিক আমি আপনাকে পরামর্শ দিকে ওসমান এবং আফান রাদি আনহু ওনার একটা আলাদা সাম আছে এমনি উনি মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র এই শেরিকের জামানায় ওসমান রাদুর ব্যাপারে সবাই জানে অত্যন্ত ভদ্র একটা মানুষ তার সঙ্গে এত ভদ্র মানুষের সঙ্গে কেউ বেয়াদি করবে না ওনার কোন শক্ত অবস্থান এভাবে নাই যে তিনি কাউ মার মুখ হয়ে কোনো প্রতিবাদ করেন কিছুটা এই ধরনের লোক খুবই লাজুক স্বভাবের লোক কাজে ওনার একটা আলাদা পরিচিতি আছে নবী করিম সাল্লাহাম প্রস্তাবে আসলে যে ঠিকই এটাই রাইট প্রপোজাল হবে তিনি ওসমান বললেন যে ভালো করে যাও মক্কাতে গিয়ে বোঝাও যে আমি আসলে আদৌ যুদ্ধ করা মক্কা দখল করার কোন ফন্দি নিয়ে আসেনি জাস্ট আল্লাহ ঘর্তারাত করবো সাহাবিদেরকে নিয়ে আমরা তাও আফরার কাজটা সেরেই চলে আসবো ওসমানকায় প্রবেশ করতে যখন ঢুকলেন সেখানে আবান তিনি একজন লোক তিনি আবান ইবন সাঈদের সঙ্গে ওনার ওসমান আদি আহুর আগে থেকে একটা সক্ষতা ভালো সম্পর্ক ছিল আবান ইবন শাহিদ দেখলেন ওসমান এভাবে ঢুকলে তার লাইফের ব্যাপারে ওনার চিন্ত তিনি বললেন যে এক কাজ করি আমি আমার আপনার উঠ রাখেন আপনি আমার উঠে চড়েন অথবা উনি ওনার উঠে উঠলেন বলে এক উঠে যাই আমি সামনে থাকবো আপনি পিছনে থাকবেন। এটা করতে আসলে আগে তো আমি আসি তারপরে এভাবে করে ওনাকে উঠালেন পিঠের মধ্যে একই উঠে এরপরে তিনি বললেন ডিক্লেয়ার করলেন যে আমি ওসমানকে নিরাপত্তা দিয়েছি এটা আবার তাদের একটা রেওয়াজ ছিল কোন এক ব্যক্তি যদি বলে আমি তার কফিল এই কফিল হয় আমি তার জিম্মাদা তার দায়িত্ব আমার হাতে এটা করে দিলে তখন কেউ তার গায়ে হাত দিবে না তাকে অ্যাটাক করা মানে এই লোককে অ্যাটাক করা যে ডিক্লার করেছে এটা কিন্তু আরবদের মধ্যে তারা খুব মানত আর আবান ইবনুল আহ আবান তিনিও মোটামুটি তাদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব উনি যখন তাকে নিরাপত্তার ডিক্লারেশন দিলেন এবং তিনি শেষ পর্যন্ত হলেন যে সঙ্গে দেখা হলো এবং আরো যে লিডার যারা ছিল তারা সবাই ওনার কথা শুনলেন যে তিনি রসুল সাল বক্তব্যটাকে পরিপূর্ণভাবে পৌঁছাই দিলেন যে কেন তিনি এসেছেন ওনার উদ্দেশ্য কি ভালো করে ব্যাখ্যা করলেন তো তারা শুনে এখনো কোন জবাব দেয়নি তারা পরামর্শ করবে আরো তো ওসমান রাজি আহকে তারা কবি সম্মানের সাথে বললেন যে তুমি যদি আমাকে যখন আসো তাওয়াফ করার চান্স নিতে চাও চান্স নেও তোমাকে আমরা অ্যালাউ করলাম তো ওসমান রাজি আল্লাহ আহু বললেন কুন্তুলি আফা ইয়াতুফা বিহি রসুল সালাম যে রসুল্লা সাল্লাহাম আসছেন এত আর্য করে উনি করবেন আর আমি করব এটা কেমন হয় তো তারা ওনাকে কিছু বলল না ইতিমধ্যে তারা ওনাকে কোন খবরও দেয়নি ক্লিয়ারলি তারা পরামর্শ করতেছে কোনটা করবে কোনটা করবে এই কথা কি রাখবে না করবে করবে কি তাদের এখনো সলা পরামর্শ চলছে কিন্তু তারা কাছ থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল তাদের কাছে আর কোনো সন্দেহ থাকলো না অবিশ্বাস থাকলো না যে রসল সালাম আসলে নির্ভেজাল শুধু অম্রায় করতে এসেছেন আর কোনো উদ্দেশ্য নয় এই পয়েন্টটা অন্তত তাদের কাছে ক্লিয়ার হয়েছে তার ভিত্তিতে তারা সলা পরামর্শ করছে তো তারা বললে যে তুমি একটু অপেক্ষা করো আমরা একটা ফয়সলায় যাই তারপর তোমাকে জানাবো ইয়াস নো কোনটা করি না করি ইতিমধ্যে এখন ওনার যেতে দেরি হয়ে যাচ্ছে আর উনি তো মোবাইল ফোনে খবর দিতে পারছেন না যে আমি তো একটু পরে আসবো এখনই আসতে পারতেছি না ওই ফোন তো নাই আর যেতে লেট হয়ে যাচ্ছে কয়েকদিন হয়ে গেল তারা কোনো জবাব দিচ্ছে না ইতিমধ্যে মোসলমানরা একটু চিন্তায় পড়ে গেলেন কি ওসমানকে কতল করে ফেলেছে আর কেমন কম একটা গুজবর ওঠে গেলো যে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে এই খবরটা মুসলমান কত খামাখায় কি নিয়ে মানুষ লড়াই করে তিনি জানলে ওসমান ঠিক আছে তোমরা গুজবে বিশ্বাস করো না তা তো বলেন নাই বরঞ্চ তিনি যতক্ষণ রক্তের বদলা না নিয়েছি অতঃপর নবীকারী ইম সাল আলি সাল্লাম সবাইকে ডাকলেন জমায়েত হওয়ার জন্য জমায়ে বললেন যে আমরা এখন এই কথায় সবাই একমত হবো সবাই শপথ করব প্রতিজ্ঞা করব যে ওসমান রাজি আনহুর রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না কে কে রাজি আছে সবাই কর শপথ করো এখন তিনি শপথ করতে গিয়ে সবাইকে খবর দিলেন আর তিনি একটি গাছের নিচে বসছেন একটু ছায়া আছে আর সেই গাছে নিচে বসে তিনি শপথ নিচ্ছেন গাছটা খুব বড় না একটু ছোটই ছিল গাছের আবার শাখা ওনার মাথার উপরে পড়ে যাচ্ছিলেন মা কালিম তিনি ওই ওই শাখাটাকে ডালটাকে মাথা থেকে উঁচু ধরেছেন। কেটে ফেলেননি তাহলে তো সায়া দরকার ছায়া পাবেন না তোর রসল আসালাম সায়াও পাচ্ছেন আবার মাথার উপরে ওটা চাপ দিয়ে নাই উনি শূন্য করে ধরে রাখছেন আহ এরপরে তিনি সাহাবিদিকে বায় নিচ্ছেন সর্বপ্রথম যিনি বায়াত নিয়েছেন যে সাহাবি সর্বপ্রথম একলা আসছেন বিভিন্ন জায়গায় ওনারা তো তাঁবুর মধ্যে ছিলেন অমরাবুল খাতা আনহু তিনি বায়াতের খবর যখন হচ্ছিল তখন সব ওদিকে জোর দিচ্ছে তিনি খবর পান নাই তিনি ওনার যুদ্ধের বর্ম ঠিকঠাক করতেছেন কারণ যুদ্ধ করতে হবে এই খবর তিনি জানেন যে তারা মুসলমান কোন খবর তিনি বললেন কি খবর হচ্ছে তুমি ওনার ছেলে আবদুল্লাবিনে পাঠালেন যা খবর নিয়ে আসা কি হচ্ছে দেখো তো ওখানে এসে দেখলেন আবদুল আমর যে সবাই তো বায়াত নিচ্ছে শপথ করছে শপথ নিয়ে ফেললেন সালাম আকুয়া রাজি আল্লাহ আনু তিনি একজন বীর খুবই বড় সাহসী বীর যোদ্ধা ছিলেন উনি তিনবার বায়াত করেছেন তিনি শুরুতেই সবার সঙ্গে বায়াত করলেন মাঝখানে যারা আসলো তাদের সঙ্গে বায়াত করেছেন একদম শেষে করেছেন তো নবী করিম সাল্লিম কারণ কি এটার ব্যাখ্যা খুব সাহসী ছিলেন যোদ্ধা ছিলেন এইরকম লোকের অবস্থান ভূমিকা যুদ্ধের মধ্যে খুব দরকার এই জন্য নবী করিম সাল্লি সাল্লাম ওনাকে তিন তিনবার বায়াত করেছেন যাতে ওনার এই বীর যোদ্ধাতা যেন ঠিক মতো সেখানে তার রোল প্লে করে এটা কনফার্মী করিম সালামা সালামা আবার বায়াত করো আমি বললাম বা ইয়াটু আসলো আমি তো অলরেডি বায়াত করে ফেলেছি আউ বলেন নাস প্রথম দফায় যারা আসলো তাদের সঙ্গেই করে ফেলেছি আহ আল্লাহ সালাম ওই দান তিনি বললেন আবার করো আবার করলাম তারপরে আবার হয়ে গেছে আবার লোকরা আসছে আমি এক সাইড এ তিনি বলে একলা বসে আসে কেন ওখানে আসো এই গ্রুপে জয়েন করো এবার তিনবার আমাকে আসছে যে তৃতীয়বার তিনি বলেন আল্লা সালামা সালামা বায়াত করবো না তুকে আমি তো প্রথম গ্রুপের সঙ্গে করছি মাঝখানে গ্রুপের সঙ্গে করছি তিনি বললেন ওয়াই দেন থার্ড টাইম এবারও করো আবার তারপরে নবী করিম এগুলা যেগুলা তোমার কাজে লাগবে যুদ্ধে মা জানি এরপরে বায় শাহ সেগুলো ওই সাহাবির কথা আসছে সালামা রাজি আল্লাহ আনহু সালাম আকুয়া কিছুক্ষণ পরে নবী করিম দেখা যে আমার চাষা আমের উনিও বায়াত করেছেন তো দেখলেন যে ওনার হাতে কোনো অস্ত্র নাই আমার হাতে তো ভাঙ্গাচুরি একটা আছে আপনি যেটা দিচ্ছেন ওইটা ওনাকে দিয়ে দিলাম আমি তাই তো তিনি হেসে দিয়ে বললেন যে আল্লাহ আল্লা লে দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে এমন একজন ভালো মানুষ মিলিয়ে দেন দোস্ত মিলিয়ে দেন মহব্বতের পাত্র মিলিয়ে দেন যে আমার কাছে আমার থেকেও সে বেশি প্রিয় মহব্বত মনে হলো যাই হোক তিনি আর কিছু বললেন না এরপরে নবী করিম সাল্ল আলিয়াল্লাম তিনি বাইর যখন করছেন করতে করতে এক পর্যায়ে তিনি নিজের ওসমানের বায়াত আমার হাত দিয়ে করছে যদি বেঁচে থাকে তাহলে তার পক্ষ থেকে বায়াত করে দিলাম তাতে করে এই কেন এটা করলেন ওনার জন্য তো বায়াত করা তো ওনাকে দিয়ে আবার হাতের বায় কিনা কারণ নবী থাকেন এই সৌভাগ্য থেকে এই বাইয়াত থেকে তিনি যেন হয়ে যান এবং পরে বোঝা গেছে যে ওসমান রাজিরা তেমন বেঁচে আছিলেন এবং এই বায় আলাদের শাহ যে কি আয়াত নাজিন হয়েছে সম্মান করে নবী করিম সাল্লাহাম সেটা যদিও ওসমান মক্কায় গিয়েছে আল্লাহ এবং তার রাসুলের দরকারি কাজে যদি সে বেঁচে থাকে তাকেও আমি বায়াতের সুযোগ দিতে চাই এই আমি এই খাতা ধরলাম তারপরে বললেন ফাঁকানা বললেন আরে ওসমানের ভাগ্য কত ভালো ওনার হাতে বায়াত করলে যে সরফ হতো তার বেশি সরফ হয়েছে নবী করিম সাল হাতে ওনার বায়াত হলো ওনার হাত দ্বারা বায়াত হলো কাজেই ওসমান রাজিল না থেকে ও বায়াতো হলোই হলো আর সব সাহাবীর থেকে আরো হয়ে গেল তার বায়াত কিসের জন্য হয়েছে যে ওসমান রাজির বদ্রা নিতে গিয়ে আমরা যদি আর শক্ত চ্যালেঞ্জ আসলেও আমরা কেউ পালিয়ে যাব না পিছনের দিকে যাব না কারণ ওহদের যুদ্ধে কিছু কিছু সাহায্য পিছনের দিকে চলে গিয়েছিলেন মনে আছে তো সেইটা কনফার্ম করার জন্য তিনি এই বায়াত করলেন সবাই বায়াত করেছে যত প্রায় দেড় হাজারের মতো আসছিলেন না সাথে ওনার সঙ্গে সবাই বায়াত করলো একটা লোক বাইয়াত করল না এই লোকটাকে তার ঘটনা কি সে তার নাম হলো আল একটি লোক সে আসলে অরিজিনালি সে মোনাফিক মুসলমানদের দলে এখন আসছে এই তাও করার সুযোগ নিতে অমরা করার সুযোগ নিতে ভিতরে ভিতরে মোনাফিক ইসলামকে পছন্দ করে না তার একটা উঁট নিয়ে সে আসছিল যে একটা লাল উঁচ ছিল সে একটু বেশ ধনী প্রকৃতির লোক আর লাল উট তো আরব দেশে সবচেয়ে দামি উঠ ওইটা নিয়ে সে আসছিল সফরের সাথে আর যখন বায়াত হচ্ছে সবাই গিয়েছে সে নিজেকে হাইড করার জন্য উঁটের পিছনে আপনি করে গুজো হয়েছিল পায়ের ভিতরে নিচে মাথা গুঁজিয়ে যাতে তাকে কেউ না দেখে নবী করিম সালে বললেন সব সাহাবিকে বায় তাকে আল্লাহ মাফ করবেন কেন তো এক সাহাবি এটা শুনে আফসুস করলেন আহারে যাব আবদুল্লাহ রাধু আনহু চিন্তা করলেন সে তো আমাদের দলেই আসছে এখন মুনাফিক না নন মুনাফিক এটা তো নবী করিম সাল্লাহাম সবাইকে বলেন না এই হ্যাঁ মুনাফিক এটা মুনাফিক তিনি লিস্ট গোপন রাখেন তাই না তো ওই সাহাবি তার খুব সিম্পিক হয়ে গেলেন বললেন আহার এই বেচার কি উপায় হবে তা আমি তার কাছে দৌড়ে আসলাম এই হাজির শোনার পরে যে সবাইকে মাফ করা হয়ে গেছে লাল উট ওয়ালা ছাড়া আমি তার কাছে দৌড়ে আসলাম এসে আর যাদবিনকে বললাম তাহলে রাসুল্লাহ সাল্লিয়াল তুমি তো বায়াত নেও নাই আর কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল এখন সময় আছে জলদি করে আস কাছে তুমি বায়াত করে ফেলো বা কাছে মাফ চাও তিনি তোমাকে মাফ চেয়ে নেবেন আশা করা যায় তুমি এই সুযোগটা মিস করবো না তোমার কপাল পুড়ে যাবে তাহলে আসো এখন সে কি জবাবদে জানেন আল্লাহ আহাবু ইয়াফের আলী বলে যে আমার যদি কোন জিনিস হারিয়ে যায় পকেট থেকে সেইটা পাওয়া আমার কাছে অনেক বেশি দামি ওই তোমাদের ওই লোকের কাছে গিয়ে করার একটা তার হারিয়েও গেছিল তখন সে খুঁজতেছে ওইটা আর খোঁজা অবস্থায় ওই সাহাবি জাহরিন আবদুল্লাহ গিয়ে বললেন এই খবরটা তখন সে বলে আর আমি একটা জিনিস খুঁজতেছি সে কি একটা হারিয়ে গেছিল ওটা খুঁজতেছিল বলে যে আমার এটা বেশি দরকার তোমার ছিল তাই না এখনো আছে মুসলমানদের মধ্যে এরকম মোনাফিক কেসি বলল পরিমাণ আছে আসে আল্লাহ ইসলামের মানে কোন কাজে না লেগে রাত দিন আল্লাহর দুঃস্মনদের সঙ্গে তাদের কি আছে গভীর সম্পর্ক কিভাবে কোনখান দিয়ে ইসলামের একটু ক্ষতি করা যায় ইসসামের কাজটা বাড়ানোটাকে কিভাবে ঠেকানো যায় কোন কাজ করলে ইসলামের ক্ষতি হবে এই কাজে তারা আছে ইসসামের কাজে তাদের খুব কষ্ট হয়ে যায় ইসলামের উন্নতি দেখলে তাদের ভালো লাগে লাগে না তাই এরকম লোক সব জমানায় ছিল যদি রসুল্লাহ সাল্লা জামানায় থাকতে পারে তাহলে আমাদের জমানায় থাকলে কি আশ্চর্যের কথা আর কি হাদিসে তিনি বলেছিলেন লাল খুলান্ন ইল্লা তা ইমালিল আহমার যত লোক এই গাছটির নিচে বসে সে বন সালামা গোত্রের মদিনার অন্যতম একটা গোত্র ছিল বন সালামা তারা শহরের মূল জায়গায় ছিল না একটুখানি দূরে ছিল আর কি শহরতলী বলতে পারেন পার্শ্ববর্তী তাদের এক ধরনের লিডারশিপ তার কাছেই ছিল সেই তার নবিকারি ইম সালাম মুদিনা আসার সময় ওই সময় সে তাদের লিডার ঐ কবিলার লিডার এখন লিডার হওয়ার পরে আহ তখন যারা ওরা তখন ইসলাম কবুল করে ফেললো এই কবিলার সবাই নবীকারীমসাল্লা সাল্লাম আসার পরে বলি সালাম আল্লাহ লোকরা প্রায় সবাই ইসলাম কবুল করে ফেললো নবী করিম সাল্লা জিজ্ঞেস করলেন সালামা তোমাদের কবিলার হেড কে লিডার কেবার হচ্ছে আলা আন্না লিডার হলে কি হবে এক বড় বকির কিছুমের লোক তো কোন রেওয়ায় আসে জিজ্ঞেস করলেন বিমা মুহু। তো কি কারণে তোমরা তাকে লিডার বানিয়েছিলেন যে আমরা তো তাকে লিডার বানিয়েছিলাম আমাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি সেই লোকটি তার লোকেরা ধনী ব্যক্তি লিডার হওয়া পছন্দ করত কি কারণে জানেন যখন লিডার হওয়ার তো তিনি বললেন যে এই বকিল হলে তোমার তাকে লিডার বানিয়েছে কেন ওই দা ইন আদিন এটা বকিলের চেয়ে আর খারাপ রোগ কোনটা আছে তোমাদের লিডার হতে পারে না প্রস্তাব কি তিনি বললেন সাইয়দকুম বেশর ইবনুল বার ইবনুল মারুর এই লোকটি তোমাদের লিডার হওয়ার উপযুক্ত আবার কোন রেওয়া আসে আহ তোমাদের সাইয়দ হলো তারপরে নবী করিম সাল্লা সাল্লাম আমর ইবুল লিডার হিসাবে কাজে এভাবে দুটো হাদিসের মধ্যে দূর করা যেতে পারে যাই হোক এখানে আমরা দেখলাম যারা লিডার হবেন কোনো জায়গায় তাদের একটু কি লাগবে তারা একটু বদান্যতা দানশীল একটু ব্রড মাইন্ডেড ছোট মনা লোকেরা লিডার হওয়া কি ভালো মনের দিক থেকেও ছোট হাত খরচের দিক থেকেও ছোট এইরকম লিডার হলে উন্মতের কপাল পরে বড় লিডার হোক ছোট লিডার হোক তাহলে যাদেরকে দায়িত্ব পালন করতে হয় দায়িত্বশীল হয় লিডারশিপ যাদের অর্জন কাঁদে এসে পড়ে তাদের মনটাকে বড় করতে হয় দিলটাকে বড় করতে হয় অনেক জায়গা থাকতে হয় ক্ষমা করতে হয় বড় মনের অধিকার হতে হয় বড় মন আর ছোট মন এটা চিনেন সবাই আমরা চিনি উনি খুব বড় মনের অধিকারী আর লোকটা ছোট মনের অধিকারী বলে না লোকেরা আরেকটা বলে বড় লোক হাটা বালার ছোট লোক এই লোকটা খুবই ছোট লোক কি বুঝেন তারপরে আচার ব্যবহার একেবারে নিচু মানা এরকম লোককে এরকম লোক লিডার হয়ে গেলে ওই জমানার লোকগুলার কপাল পরে এটা আমরা এখান থেকে শিখলাম নবী করিমালাম পছন্দ করেছেন বড় মনের উদার হস্তের উদাহরম এরপরে আমরা আসি যে নবী করিম সালাম অনেক সুন্দর সুন্দর আলাদের বিষয়ে তিনি আরো বললেন লায়াত আসা যারা কেউই জাহার নামে যাবে না যারা এই বাইয়াত রেদোয়ান গাছে নিচে শপথ করেছিলেন কেউ জাহার নামে যাবে না তারপরে তিনি বায়াত শেষ করে আরেকটি বলেছেন যারা মাজুম হিসাবে করতে পারেননি মদিনায় কিছু সাহাবি রয়ে গেছিলেন যারা ওনার সঙ্গে এই পনেরোশো সাহাবির কাতারে ঢুকেননি কিছু মদ্দিনার বাইরেও কিছু কবিরের মধ্যে কিছু মুসলিম ছিলেন তারাও আসেননি সবার তুলনায় ওই সময় এই যারা করেছিলেন তাদের সানটা ছিল সবার আল্লাহ বলেন আর না আবদান তা যা আর রাসুল্লাহ হাতে বান কোন অন্য এক সময় বাড়ি দোয়ানের সময় না অন্য এক সময় এক কৃত দাস আসলো তার মালিক তার মনিবের ব্যাপারে একটু কমপ্লেন করতে যে আমার প্রতি খুব দুর্ব্যবহার করে মনিপটা হল হাতে আবি বাল তাহ এক সাহাবি বদর যদি তার ঘটনা আছে আপনার জানেন তো ওনার ব্যাপারে কমপ্লেন করলেন হাতে বান খুব মানে বললেন ওনার ব্যাপারে একটু যে ইলেকট্রাম ভালো না আল্লাহ তালা তাকে ভালো কিছু ডিল করবে না আমার এত কষ্ট দেয় তো নবিকারি ইমস্লা বললেন হ্যাঁ লোকটা বললো সেই কমপ্লেন করতে করতে কোন কারণে তার ব্যবহারে যাইহোক তখন নবী করিম সালাম মন্তব্য করলেন কেদাবা লাইয়াদুলুহা ফাই তোমার কথা ঠিক নয় সে জাহান প্রবেশ করবে না কারণ হাতে যুদ্ধ অংশগ্রহণ করেছে এরপরে হাফসার দিয়াল আনহা ঘরে আসছিলেন নবী করিম সাল আলি ওখানে এসে তিনি বলেন গাছের নিচে শপথ করেছিল আল্লাহ চাইলে তারা কেউই জাহান নামে যাবে না হাফসার তালা আনহা বলেন বালা তিনি একটু মানে বলে যে কিছু কিছু আছে ওখানে দুই একজনের খবর আছে যারা তো যাহার নাম থেকে বাঁচতে পারবে না মনে হয় উনি এইরকম একটা কারো ব্যাপারে ছিল আর কি কিছু নেগেটিভ জিনিস একটা নেগেটিভ কমন করলেন তখন নবী করিম সালাম বললেন হাফসার পক্ষে নবী করিম যখন বললেন তাহার না এমন মন্তব্য করোনা যারা বা এদের করেছে যেই হোক তাদের নেগেটিভ মন্তব্য করা যাবে না তখন হাফসার আজিল্লা আনহা মোটামুটি উনি তো আলেমা করনেন তিনি বলেন যে আল্লাহ না বলছেন ওয়াইমিন্ত সবাই যখন জাহান উপরে দিয়ে জানাতে যাবে ওই জাহানামের উপরে দিয়ে ক্রস করা লাগবে কারণ আল্লাহ তালা তো বলছে শুধু হাতে বের ব্যাপার না ওনার বক্তব্য ছিল যে ওয়াঈমিন আল্লাহ যে বলছেন সবাইকেই জাহান উপরে দিয়ে যাইতে হবে এখন জাহান নামের উপরে দিয়ে গেলে তো বিপদ আছে পড়ে যায় কিনা আর জাহানামে গরমে ধরে কিনা আগুন লাগে কিনা এইটা তখন আয়াত বললেন তখন ডাল বললেন এই আয়াতের প্রথম অংশ অংশ কি আছে এই সবাই যাবে জাহান নামের উপরে দিয়া ব্রিজ ক্রস করে আল্লাহ তো পরে বলছেন যে আমি যারা মোত্তাকি তাকু অর্জন করেছে তাদেরকে আমি নাজাদ দিয়ে দেব আর যারা জালিম কিসিমের লোক নিজেদের জুলুম করেছে গুনা করে সেরে করেছে অন্য কে কষ্ট দিয়েছে তাদেরকে উপর করে যাহে ফেলে দেওয়া হবে তো এতে বোঝা গেল যে হাফসার তাদের ব্যাপারে কিছু নেগেটিভিটি থাকলেও এটা দূর হয়ে গেছে অতপর নবী করিম সাল্লাম আহ ওনাদেরকে বললেন হোদায় বিয়ার সময় ওনারা যখন ছিলেন এখানে রাতের বেলা কেউ আগুন জ্বালিয়ে না কারণ আগুন জ্বালালে তারপরে কিছু পরে আবার একাধিক পরে তিনি বললেন তারপরে তিনি বললেন যে এখন এবার আগুন জ্বালাও আর তোমাদের খাওয়া দাবার কিছু পাক করতে হলে করো অসুবিধা নেই তা তোমাদের কে কোন তারা ধরতে পারবে না ইনশা এটা তিনি মোটামুটি বলে দিলেন আল্লাহ তালা এই বাড়ি তেরি লোকদের উপরে এত সন্তুষ্ট হলেন তিনি কোরআনে আয়াত নাজির করলেন সৌরাফাতে আঠারো নম্বর আয়াতে বা দাউদাহম শাহুর রাজিম নিশ্চয় আল্লাহ তালা রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন মোমিনের উপরে যখন তারা আপনার হাতে আপনার সঙ্গে বায়াত করছিল গাছে নিচে আল্লাহ জানতে পেরেছেন তাদের অন্তরে কি আছে কতদিন এখলাসের সাথে তারা এক বায়াত করেছিল না নিজেদের আল্লাহ জানতে পেরেছেন তাদের তারা তো যুদ্ধ করতে অনেক অস্ত্র আনেনি শুধু শুধুমাত্র নিজের আত্মরক্ষার কিছু সাথে এনেছিল এ ভয়ের কথা যদি যুদ্ধ লেগে যায় কিন্তু আল্লাহ তালা তাদেরকে সাকিনা দান করেছেন অন্তর থেকে ভয় চলে গিয়েছিল তাদের অন্তরে পিস ছিল শান্তি ছিল আর আল্লাহ তাদেরকে খুব বিজয় কনফার্ম করে দিয়েছেন বিজয় এখন মক্কা বিজয়ের কোন খবরই আসে নাই কিন্তু আল্লাহ তালা ইঙ্গিত দিয়ে দিয়েছেন কিছুদিন পরে মক্কা বিজয় হয়ে যাবে যুদ্ধও লাগবে না এখানে ইঙ্গিত রয়েছে সাহবাই কেন অবশ্য এত ক্লিয়ারলি বুঝেনি যে বিনা যুদ্ধে কেমনি হবে এরপরে যে গাছের নিচে ওনারা করেছিলেন গাছটা গেল হাদিস এসেছে যে নবী করিম সাল আলাইসাল্লাম আহ ইন্তকালের পরে কিছু লোক ওই গাছের কাছে গিয়ে এখন চিন্তা করলো যে ওইখানে এত বড় কথা নামাজ পড়া শুরু করে দিলাম কিছু তালা আনহু ওনার খেলাফাতের সময় তিনি আহ পাঠালেন আহ সাদার তিনি বললেন যে আজকে মক্কা মদিনায় হজে গেলে কি করতো ওইখানে গিয়ে যদি একটা নামাজ না পড়ে একবার ফেরত আসতো না তো এটা উন্মতের মধ্যে কিছু খাসলত আছে সব জামানায় ছিল যে আসলটা না নিয়ে ওই জায়গার মধ্যে ওই পাথরের মধ্যে কি বরকত আছে ওটা খুঁজার চেষ্টা করে ওয়ালের মধ্যে কি আছে এইরকম থাকতো মাদার তুলার এটা দাম কয়েকগুন বেশি হতো কিভাবে এখানে গিয়া এই ধরনের গাছ কেন্দ্রিক গাছ পূজা হয়ে যেত হয়তো আর নাউজ এখনো দেখবেন আমি সাইপ্রাসে গিয়েছিলাম বলছিলাম বোধা যে সেখানে এক সাহাবিয়ার কবর আছে সেই কবরের আশেপাশে যত গাছ আছে বোধহয় কয়েক হাজার ইয়ে লটকানো আছে বিভিন্ন আর এই শেরেকের ব্যাপারে শক্ত অবস্থান করার আগেই এটার মূল পাঠন করে ফেললেন কে অমর রব্দ রহমান তাহলে সেরেকের ব্যাপারে কোন কম্প্রোমাইজ করা যায় এটার নাম এক্সটিমিজম না এটাই হক আর কেউ যাচ্ছে যে সে দেখবে দাঁত দুটার মাঝখানে থাকেন এত মানে কি বলে যে সিরিয়াস হওয়া দরকার নাই তা হবে না সিরিয়াস হওয়া লাগবে এ ব্যাপারে কোনো কম্প্রমাইজ নাই এখন এদিকে বায়াত হয়ে গেল আর বায়াতের পরেই বেশি সময় না অল্প সময় পরেই ওসমার রাজেলা আনু ফেরত চলে আসে নিরাপত্তার সাথে কারণ মক্কালোদের খবর হয়ে গেছে বায়াতের খবর হয়ে গেছে তাদের যদি ওমরকে তা ওসমান্লাদ পাঠানো হয় তাহলে এ খবর আসে রক্তপাত হয়ে যাবে তারা ভয় পেয়ে গেল এবং তারা চিন্তা করলো যে কিভাবে আমরা এখন তাদের সঙ্গে একটা সম্মানজনক চুক্তি করতে পারি যে মোহাম্মদ সাথে প্রস্তাব পাঠিয়েছে এই চুক্তিটা আমাদের পক্ষে কিভাবে যায় এইভাবে আমরা এখন এটাকে চিন্তা করে চুক্তি করারই চেষ্টা করি কিন্তু সবাই রাজি হয় না কেউ না না কোনো কথা নাই যোদ্ধ করে এদেরকে এখানে শেষ করে দাও কিছু আবার তাদের মধ্যে ঘুমাবে তখন শেষ করে দিবে আশি জন আসলো মুসলমানদের এই ক্যাম্পে গোপনে গোপনে দূরে থেকে রাত হওয়ার অপেক্ষায় আছে রাত হয়ে গেলে তারা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে আর ওই সময় তারা যখন কাছাকাছি আসলো তখন ওখানে নবী করিমাল অলরেডি দিয়েছিলেন উনি সতর্ক আছেন সিকিউরিটির দায়িত্ব দিয়েছিলেন যে কখন রাতে তারা করে পারে তো উনি মার্শাল উনার সঙ্গে যে বাহিনী ছিল তাদেরকে নিয়ে সবগুলোকে অ্যারেস্ট করে ফেলেছেন ঘেরাও করে একদম ধরে নিয়ে আসলেন সকালবেলা আহ কে নবী করিম সাল্লামের সঙ্গে হাজির করে দিলেন নবী করিম সাল্লাহাম তাদেরকে বললেন হাল যে আসছি আমাদের কেউ তোমাদেরকে কি নিরাপত্তার চুক্তি করেছিল যেটা আর কেউ দেয়নি কেউ তোমাদেরকে দেয়নি বলে না দেয়নি তারপরে নবী করিম সাল্লাম বললেন যে না সাহাবিদিকে থামালেন তাদেরকে ফেরত দিয়ে দাও নিরাপত্তার সাথে তারা চলে যাক কারণ তিনি আসলে এখানে এদেরকে হত্যা করে বা মদিনা ধরে নিয়ে গিয়ে দুঃখ করতে চাইলেন সবাইকে তিনি ক্ষতি করলেন না তারপরে আর যুদ্ধ হলো না পরে এটা খুব পজিটিভ অ্যাকশন হয়েছে যার ফলে কাতেরা সন্দেহ চুক্তি করতে বাধ্য হয়ে গেছে নৈতিকভাবে তাদের আর কোন আপত্তি থাকল না এই বিষয়ে আল্লাহ তালা এটাকে সমর্থন করে নবী করিম আমার এই কাজটাকে আল্লাহ পছন্দ করলেন এবং পরে আল্লাহ এটাকে কোরআনের আয়াতি করলেন তিনি হচ্ছেন আল্লাহ সে সত্তা যিনি তাদের হাতকে তোমাদের থেকে থামিয়ে দিয়েছেন আর তোমাদের হাতকেও তাদের হাত থেকে থামিয়ে দিয়েছেন যে কেউ কারণ চড়াও হোনি এই আল্লাহ তোমাদেরকে হেফাজত করলেন যখন এমনকি তাদের একটি গ্রুপকে যখন তোমরা ধরে নিয়ে আসলে তখনও আল্লাহ তালা তাদেরকে নিরাপত্তা দিলেন তোমাদের হাতে তাদের রক্ত প্রবাহিত হলো না তোমরা যা কিছু করছিলে আল্লাহ সবই জানেন আল্লাহ তো প্লান আসেই তোমাদের হাতে মক্কা বিনা রক্তপাতি আসবে সেই জন্যই আল্লাহ তালা নবী করিম সালকে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি তৌফিক দিয়েছেন এরপরে এখন কোরআ যখন দেখলো যে এখন সন্ধি করা ছাড়া উপায় নাই তখন তারা পাঠালো সোহাই আমার নামে এক লোককে তার সঙ্গে আরেকজন ছিলেন হোয়াইতে আব্দুল আর মেকরাজ হাফ সোহাইল তাদের লিডার এই জনের প্রতিনিধি দল আসলো চুক্তি চুক্তির বিষয়গুলো ঠিক করতে আলোচনা করতে এবং চুক্তি করতে। তারা এসে বললো তারা বলে দিল যাও মোহাম্মদের কাছে তোমরা তিন জন তার সঙ্গে একটা সন্ধি চুক্তি করে আসো তবে সন্ধি চুক্তির মধ্যে তোমরা নিশ্চিত করবা যে এই বছর এই জন্য সে ওমরা করতে না আসে আমরা তাকে আমরা করতে দেব না প্রয়োজন বোধে আগামী বছর করতে দেব কারণ এই বছর যদি তাকে আরবের লোকেরা বলবে যে বিদায় নিয়ে গেছে তারা তাকেও করতে কাজে আমরা এইটা এটা আমাদের অত্যন্ত অপমানজনক অবস্থান নিয়ে আসবে এটা আমরা অ্যাকসেপ্ট করব না তো সোহাইল যখন আসলো নবী করিফুল্লা দেখতে পেলেন তার নাম সোহাইল তিনি তাকে চিনেন তার নামের দিকে ইঙ্গিত করে তিনি বললেন সহজ হওয়া আর তার সোহাইল যার ভিতরে ই আছে নামের সঙ্গে মানুষের কামের সম্পর্ক থাকে নামের প্রভাব মানুষের মধ্যে থাকে তিনি বলেন সোহাইল যখন আছে তার নামের মধ্যে সহজতা আছে তাহলে আশা করা যায় তোমাদের সঙ্গে চুক্তি ইজি হয়ে যাবে তিনি সুসংবাদ দিলেন সাহাবিদেরকে নাম রাখার ক্ষেত্রে এটা এদের এই জাতীয় জিনিস হওয়া দরকার যাই হোক যখন সোহেল আসলেন তিনি নবী করিম সাল্লাহাম সাত হয়ে বসলেন অনেকক্ষণ লম্বা চোড়া নেগোসিয়েশন হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে এখনো সিদ্ধান্তে আসছে না তারপরে শেষ পর্যন্ত বললেন আচ্ছা যাই হোক একটা কাজ অন্তত দাও তো খাল লোবাই না অবাই নাল না তুই হবে আমরা খালি তাও করে আসি আমাদের খালি আর থাকার দরকার নাই এক ঘন্টাও উমরা তো করেই চলে আসি এই দু খালি আলাউ সোহায় দেখি কথা বলল যে না সারা আরব দেশের লোকেরা বলবে আমরা অ্যালাউ করব এই কথা চুক্তির মধ্যে লেখা হয়ে যাবে কাজেই নবী করিম সাল্লাহাম এগ্রি করলেন তিনি ডাকলেন আলী রাজিউল্লা আনহুকে আস ওনার পক্ষ থেকে চুক্তি লেখার জন্য তিনি ভালো লেখাপড়া জানতেন তারপরে শর্ত সাপেক্ষ ঠিক হয়ে গেছে কি জিনিস আমর রহমান রহমান কি জিনিস এটা তো বুঝলাম না তারা আল্লাহকে রহমান হিসেবে চিনে না এই নামটা তাদের কাছে অপরিচিত তো নবী করিম সাল্লাম সে বললো এটা বাদ দিয়ে এটা বলেন বিসমিকাল আল্লাহ আপনার নামে লিখলাম এইটা লেখেন আর ব্যবহার করত রহমান তারা চিনবে না আল্লাহকে চিনে আচ্ছা ঠিক আছে তো কিন্তু মুসলমানরা বললেন আল্লাহা ইল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম মুসলমানরা কয়েকজন তারা পাশে দিলেন সবাই সমস্যারে বলেন আল্লাহর কসম রহিম লেখা হবে না নবী করিম সাল্লা সাল্লাম দেখলেন যে সন্ধি করতে হবে এটা নিয়ে ভেদাল লাভ নেই বিচক্ষণ নেতা হিসাবে তিনি বললেন লেখো লাখো বিসমিকা তারপরে নবী করিম সালাম এবার লেখো আলী হি মোহাম্মদ রসুল সোহেল আমর যে এই চুক্তিটা মোহাম্মদ সাল্লামের সঙ্গে রসুল মোহাম্মদ রসুল উল্লাহর সাথে সোহেলবন আমরের এই চুক্তি কথাবার্তা ফাইনাল হলো নিম্ন শর্ত গুলোতে এখন সে বলল সোহাই স্বীকার করতাম আপনি আল্লাহর রাসুল তাহলে আপনার আল্লাহর ঘরের জিয়ারাত করতে আপনাকে বাধা দিতাম কেন আর আপনার সঙ্গে আমাদের যুদ্ধই বতো কেন এটাই যদি আমরা মেনে নেই কাদের এটা হবে না ওলা ইসমা কা ইসমা আবিকা। শুধু লিখতে হবে মোহাম্মদ এবিনা আবদুল্লাহ আপনার নাম আপনার বাবার নাম এই নামে হবে আপনার পরিচয় রাসুল্লাহ চলবে না বিশ্বাস করো তাতে কিছুই আসে যায় না ওকে লে আলি আলী এটা মুছে দাও মোহাম্মদ কথা কেটে দাও এভিনা বসাই দাও তা কলা আলী লাহ হেলা আল্লাহর কসবা বুঝবো আমি কারণ তিনি আল্লাহ তালা ওনাকে পড়ালেখা দুনিয়ার পড়ালেখা থেকে আল্লাহ তালা ওনাকে হেফাজত কি কারণে করেছেন কারণ তারাও বলেছে অলরেডি তিনি কোরআন বানাইয়ে বানিয়ে আনেন আর বলেন যে কোরআন নাজিল হয়েছে যদি দিল একটু পড়তে পারেন দেখতে পারেন সে কোরআন বানাই কেমনি এইটা সাব্যস্ত করার জন্য আল্লাহশালা থেকে হেফাজত করেছেন কিন্তু আল্লাহর পাঠশালায় আল্লাহ দেখাই দাও দেখাই দিল উনি নিজের হাতে সেটাকে কেটে দিলেন আলী রাজেলা আন কষ্ট হচ্ছে এই কাজটা করতে এইভাবে ওনার খুবই কষ্ট পাচ্ছেন তো সাল্লা ওনাকে বললেন আলী তোমার কষ্ট হচ্ছে এইরকম একটা চুক্তি তুমি যেটা তুমি করতে মনে চায় না কিন্তু তোমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে তুমি একদিন ফেস করবা আমিও শখ করে করতেছি না এটা বাধ্য হয়ে করছি বড় একটা উদ্দেশ্য হাসিরের জন্য এটা হচ্ছে যে আলী রাজে আল্লাহ আহ যখন যুদ্ধ হচ্ছিল পক্ষ থেকে সেফিনের ময়দানে মনে আছে তো এই যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল পরে যুদ্ধ থামার জন্য প্রস্তাব আসলো জনের পক্ষ থেকে তিন জনের শালি সিপোর্ট করা হয়েছিল মনে আছে তো ওকে হাকা মাইন দুই তিনজন দুইজন আলী রাজা ক্যাম্প থেকে কেছিলেন আবু মস আস আলী রাজু আহ আর পক্ষ থেকে আমার আস রাজু আহ দুই দিনে মিলে যুদ্ধ করেছিলেন এটা আলীছিলেন না কারণ তিনি হলেন বৈধ লিডার আর আরেক গ্রুপ এসেছেন মাবি রাজু নেতৃত্বে ওনার সঙ্গে যুদ্ধ করতে এটা অবৈধ ওনার দৃষ্টিতে তাদের সঙ্গে কিসের নেগোসিয়েশন কিন্তু ওনার পক্ষে ওনার পক্ষে যারা ছিল তাদের অনেকে চাপ দিল ওনাকে যার ফলে তিনি দেখলেন নিজের লোকই হারাবেন পরে তিনি বাধ্য হয়েছেন এই নেগোচিয়ে আসতে ওইটা ভবিষ্যৎ বাণী ইঙ্গিত কে রসুল একদিন ঘটবে মনে চায় না কিন্তু এমন কাজ করতে হবে যাই তোমার দুই কপি করা হয়ে গেল চুক্তি লেখা হয়ে গেল এবং এক কপি থাকলো রসুল উল্লাহ সাল্লাহামের কাছে আরেক কপি নিয়ে গেল কাফেররা তাদের আগামী বছর তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে আসতে দেওয়া হবে ওমরা করতে এবং সেখানে তারা তিন দিন থাকবেন এর বেশি না এবং তাদের সঙ্গে শুধুমাত্র আত্মরক্ষার যে সামান্য অস্ত্র থাকে এগুলো নিয়ে আসতে পারবেন এর চেয়ে বেশি না আর কোরাইশা তাদেরকে করতে কোন বাধা দেবে না এক নম্বর দুই নম্বর হল ওয়ুল হারবে আশরা দশ বছরের জন্য দুই পক্ষের মধ্যে যুদ্ধ নয় শান্তি এই চুক্তি হয়ে গেল দশ বছর জন্য আমরা কেউ কাউকে অ্যাটাক করব না ইয়া মানফি হিন্নান সবাই সেখানে নিরাপত্তার পরিবেশ তৈরি করবে কেউ কাউকে অ্যাটাক করবে না কোনো পক্ষ কোন অন্য কবিলা গুলো কে মুহাম্মাদের সঙ্গে তার গ্রুপে যোগ দেবে তার পক্ষে থাকবে কে কোরআদের পক্ষে থাকবে এটা তাদেরকে আমরা স্বাধীনতা দেব অধিকার দেব যারা এই দলে যোগ দেবে তাদের এলাই হবে তাদের সঙ্গে মৈত্রী চুক্তি করবে আর আমাদেরকে যারা পছন্দ করে তারা আমাদের সঙ্গে মৈত্রী চুক্তি করবে এবং আমরা এটা এলাউ করবে একে অপরকে এবং তারা চুক্তি করবে তারা আমাদের মতোই আমাদের পক্ষ থেকে নিরাপত্তা পাবে আপনার সঙ্গে যারা চুক্তি করবে আপনার পক্ষ থেকে তারা নিরাপত্তা পাবে আপনার উপরে অ্যাটাক হলে তাদের উপরে অ্যাটাক তাদের উপরে অ্যাটাক হলে আপনার উপরে অ্যাটাক আর আমাদের কোন মিত্রদের সঙ্গে যদি আপনারা অ্যাটাক করেন তাহলে আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে এরকম মনে করা হবে এই চুক্তি গেল তিন নম্বরে চার নম্বরে হল যে ব্যক্তি মুহাম্মাদের কাছে আসলো মক্কা থেকে ইসলাম কবুল করে তার পিতা মাতা তাকে এলাও করেন সে পালিয়ে হিজরত করে চলে এসেছে তাকে কোরআদের কাছে ফেরত পাঠাই দিতে হবে আর যদি মুহাম্মাদের কাছে কেউ আসে মোহাম্মদের কোনো লোক যদি মক্কায় আসে পালিয়ে মানতে খুব কষ্ট হয়েছে কি কষ্ট হয়েছে তার কাহিনী পরে আসবে পাঁচ নম্বর হলো যে আমরা শুধু যুদ্ধই করবো না একে অপরের বিরুদ্ধে দুই গ্রুপ একে অপর থেকে সব কিছুর ব্যাপারে কোনো অবস্থাতেই কোনো ধরনের ক্ষতি করার কোন ধরনের চক্রান্ত করার এগুলো দুইটাই থেকে আবার উভয় বিরত থাকবো এই পাঁচটি শর্তে চুক্তি হয়ে গেল চুক্তি করা অবস্থাতেই ওই অবস্থায় এই সোহাইল যে চুক্তি করছে লিড করছে তার সেলে আবু জন্দাল মক্কা থেকে ভেগে তাকে বন্দি অবস্থা শৃঙ্খলা সহকারে দৌড় মদিনায় পৌঁছে গেছে চুক্তি অবস্থাতেই এখন তাকে দেখে মুসলমান এখান থেকে শৃঙ্খল বন্দী করে রাখা হয়েছে তিনি ইসলাম কবুল করেছেন বাবা তো কাফেরদের লিডার সোহাইল তাকে অনেক অত্যাচার করেছে নির্যাতন করেছে তিনি সুযোগ পেয়ে করলেন আমি এখন চলে যাই আমি বাহিনীর সঙ্গে যোগ দেয় চলে যাওয়ার জন্য সোহেল যখন দেখলো তার ছেলে আবু জন্দল চলে এসেছে তার ছেলে এবং তারপরে ছেলের আহ টান দিল নিয়ে মোহাম্মদ সামনে এসে বললো ইয়া মোহাম্মদ হা দা আউ আলু মা আলাইহিয়া আন্তারুদ্ধি এ চুক্তির প্রথম কাজী এসে গেছে এখন আপনার চুক্তি অনুযায়ী তাকে আমার কাছে ফেরত দিয়ে দিতে হবে আপনি তাকে পরীক্ষা তিনি বললেন ইন কেবল তো লেখা হচ্ছে ঘটনা এটা চুক্তি কার্যকরী হবে সিগনেচার হওয়ার পরে সোহাইল ইদান আমাকে যদি তাকে এখন ফেরত না দেন আপনার সঙ্গে চুক্তি হবে না আমাদের আদানি সময় হয়ে গেছে এই ঘটনা কয়েকটি ইন্টারেস্টিং আমরা আগামী সপ্তাহে শুনি ঠিক আছে